রচিত বয়ানকা আহ জামাত আকিদার বর্ণনা এই গ্রন্থটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম আবুজাফর তহাবি রহমতুল্লাহ আল্লাহ আল্লা কোরআনের উপর কিভাবে বিমান আনতে হবে সেটা উল্লেখ করেছেন তিনি বলেছিলেন যে কাফেররা যেহেতু আল্লাহর কোরআনকে মানুষের বাণী বলেছে আল্লাহ আল্লাহ তাদেরকে বলেছিলেন যে তাদেরকে জাহার্নামে দিবেন সাকারে দিবেন সেই জন্য প্রত্যেকটি ইমানদার উচিত ইমান এই ইমান আনা যে এই কোরআন আল্লাহর বাণী মানুষের কোন কথা নয় বা সৃষ্ট নয় অন্য কারো কোনো কারো কাছ থেকে আসেনি আল্লাহর কাছ থেকে আসছে এবং তার কাছে ফিরে যাবে দর্শক আমরা গত পর্বে এ বিস্তারিত আলোচনা করেছি আজকে আমরা কোরআনে করিমের কিছু নাম কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে চাই নাহলে আমাদের কথাটা অপূর্ণাঙ্গ থেকে যাবে আসলে কোরআনে করিম কোরআন কেন আমকরণ করা হয়েছে কোরআন অর্থ পঠিত পড়া হয় কোরআনে করিম যেহেতু পড়তে হবে এই উম্মতের মধ্যে মানুষের অন্তরে থাকবে মানুষ মুখে সেটা তেলাবাত করবে রসল্লা উম্মতের বর্ণনা অন্যান্য কিতাব উল্লেখ করা হয়েছে যে তার উম্মতের মুখে থাকবে কিতাব অর্থাৎ মুখে তারা কোরআনকে হ্যাফজ করবে তার সর্বক্ষণ কোরআন তিলাওয়াতে থাকবে এই জন্য পড়া হবে এজন্য জন্য নাম হয়েছে কোরআন এটাই বিশুদ্ধ মত এর বাইরে অন্যান্য মতও আছে তবে যেহেতু এটা পড়া হয় পড়া হবে এবং সেটা পড়তে হবে এজন্য এটা নাম হয়েছে কোরআন কোরআনে করিম আল্লাহ তালার বাণী আমরা বলেছি কোরআনে করিম হচ্ছে এক সবচেয়ে বড় এবং মহৎ একটি কিতাব যে কিতাবটি অন্যান্য কিতাবের উপরে আল্লাহ সেটাকে মহাইমেন করেছেন অর্থাৎ সেটাকে অন্যান্য কিতাব শুদ্ধ অশুদ্ধ ঠিক করেছে রাখেছে কিনা তারা যেমন বিনষ্ট তাদের কাছে বিকৃত হয়ে গেছে সেটা সঠিকভাবে রাখতে পেরেছে কিনা কোরআন করিম দেশের বিচার করতে হবে অন্যান্য কিতাব আল্লাহ তালার এই বাণী কিন্তু সেগুলোকে তারা বিকৃত করে ফেলেছে কোরআন করিম আল্লাহ তালা সেটাকে হেফাজত করেছেন এই জন্য কোরআন হচ্ছে আজিম মহন মহান একটি কিতাব এই কোরআনের প্রশংসা আল্লাহ নিজেই করেছেন প্রথমত এই কোরআনের কিছু প্রশংসা আমরা উল্লেখ করতে চাই প্রথমত আল্লাহ নিজে আল্লাহ বলে হাকিম এই কোরআনিল কিতাব অর্থাৎ মাহফুজ এ আমাদের কাছে রয়েছে অত্যন্ত সম্মানিত এবং সম্মানিত মহান হিসাবে এই কোরআন আল্লাহর কাছে অত্যন্ত মহান এই কোরআন আল্লাহর বাণী সেটা মহৎ মহান হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হয়েছে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ গুণটি গুরুত্বপূর্ণ যে সম্মানের বিষয়টি আল্লাহ তাল্লাহ কোরআন কালিম সম্পর্কে বলেছেন তিনি বলেছেন এই কোরআন তার কাছ থেকে এসেছে আল্লাহ তাল্লাহ কোরআন তনজিউল কিতাব মিনাল্লাহ আজিজুল হাকিম যে আল্লাহর কাছ থেকে এই কোরআন এসেছে এটা আল্লাহ এই কোরআনের জন্য একটি বিরাট সম্মানের বিষয় যে আল্লাহর কাছ থেকে এসেছে যিনি নাজিল করেছেন তিনি মহান সুতরাং তার কিতাবও মহান যিনি এই কিতাব নাজিল করেছেন তিনি যেহেতু মহান আর মহান সত্তার পক্ষ থেকে আগত এই বাণীও মহান এটা আমাদেরকে স্বীকার করতে হবে তৃতীয়ত যে যিনি নিয়ে এসেছেন তিনি কত মহান কোরআনকারিম আল্লাহ সেটা উল্লেখ করেছেন অর্থাৎ আল্লাহর কাজ তিনি সম্মানিত আল্লাহর কাছ থেকে সেটা এসেছে আর যিনি সেটা নিয়ে এসেছেন তিনিও সম্মানিত সে কথা কোরআনে করিম বলেছেন অর্থাৎ জিবরি আলাহাতাম তিনি হচ্ছেন আল্লাহ তা সম্পর্কে বলেছেন রোহুল আমিন যিনি আমান এরকম একজন রোহ তিনি সেটা নিয়ে এসেছেন কোরআন সম্পর্কে আল্লাহ কোরআন করিম যিনি নিয়ে তার সম্পর্কে আল্লাহ তালা অন্য বলছেন রাসুল আমিন যিনি আমানোদ্দার একজন রাসুল অন্য এত বলেছেন একজন রাসুল উন করিম সম্মানিতামের বা গুণ কারণ তিনি আল্লাহর পক্ষ থেকে তা নিয়ে এসেছেন এই কোরআন কোরআনে করিম আল্লাহ পক্ষ থেকে আসার কারণে সেটার সম্মান আরো বেড়ে গিয়েছে যে আল্লাহর কাছ থেকে নাজিল হয়েছে নাজিল হওয়ার বিষয়টি প্রথমে এটা আল্লাহর বাণী দ্বিতীয়ত যার মাধ্যমে এসছে তিনিও সম্মানিত তৃতীয়তে নাজিল হয়ে আসছে সেটা পক্ষ থেকে সেটাও কোরআনের কে আরো তুলে ধরে সম্পর্কে আল্লাহ আলমিনের পক্ষ থেকে তা নাজিল করা অর্থাৎ তিনি সেটা নিচের দিকে দিয়েছেন মানুষের জন্য হেদায়তের জন্য সেটা পাঠিয়েছেন এটা কিন্তু কোরআনে করিমের সম্মান আরো বহুগুণ বর্ধিত করে कुरने करीम सम्पर्न करीम सम्पर्क आल्लाता कित मजा बक्र करें पढ़े क्यों बाका पथे चलबा सोजा पथे चलो कुरान मानुष के सठी पथ देखे সঠিক পথে চালাবে কোন রকমের ভুল করবে না সেটা ভুল পথে চলবে না সেটা এ কোরআনের একটি গুণ হিসেবে বিবেচিত হচ্ছে কোরআনের মাহাত্ম প্রকাশ পাচ্ছে কোরআন করিম সম্পর্কে আল্লাহ তালা আরো বলেছেন কোরআন যদি নাজিল করতেন তিনি কোন পাহাড়ের উপরে তাহলে সেটা ফেটে যেত এবং হয়ে সেত বিনয়ী হয়ে যেত নত হয়ে থাকত কিন্তু মানুষের কাছে আল্লাহ এ কোরআন নাজির করেছে। মানুষ গাফেল রয়েছে বলে আল্লাহ তালা উল্লেখ করেছেন অর্থাৎ কোরআনে কারিম মাহাত্ম আল্লাহ তালা নিজেই ফুটিয়ে তুলেছেন যদি যে যার কোন যার কোনো বিবেক নাই যার কোনো কোন অনুভূতি নেই সেই পাহাড়ের উপর নাজির করলো যদি সেটাতে অনুভূতি তৈরি হতো এবং সেটা ফেটে চল হয়ে যেত তাহলে কোরআন অবশ্যই অবশ্যই অবশ্যই একটি সম্মানিত বিষয় এবং অত্যন্ত মহান বিষয় মহৎ বিষয় বলে আমাদের কাছে সেটা বিবেচিত হচ্ছে কোরআনে করিম সম্পর্কে আল্লাহ তালা আরো বলেছেন যে এই কোরআন যদি নাজিল করতেন তিনি কোনো অচেতন জিনিসের উপরে তাহলে সেটা যে সেটাও কোরআন সেটাও কোরআন করিম নাজিল হওয়ার কারণে সেটা সেটার মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হতো সেটার মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হতো তাহলে বোঝা গেল কোরআনে করিম নিজে অত্যন্ত সম্মানিত আল্লাহর বাণী আল্লাহ তা অত্যন্ত সম্মানিত এবং এই কোরআন নাজিল হওয়ার কারণে সে পার্থিব কোনো জিনিস যার মধ্যে বিবেক নাই তার মধ্যেও সেটার আসর করে সেটার প্রভাব পড়ে কোরআন আল্লাহ আল্লাহ আল্লাহ বলছেন যদি কোন কোরআন বা এমন কোন কিতাব নাজিল করত যা স্থান থেকে তা সরিয়ে দিত অথবা কুল্লা বিল মাউতা মানুষের কথা বলত অথবা অল আন্না কোরআন সুইল জিবাল পাহাড়কে সরিয়ে টলিয়ে দিত যেমন মুসা আল্লাহ সালামের সময় আল্লাহ তালার বাণীর কারণে পাহাড় টলে গিয়েছিল অথবা কথা বলতো যেমন যেমন যেমন ঈসা সালাম সময়ে তার বাণীর কারণে তিনি কথা বাণী দিয়ে কথা বললে মিতরাও কথা বল মিতরাও কথা বলতে বাধ্য হতো সেরকম অবস্থা যদি অন্য কিছু একসাথে অনেকগুলো জিনিসকে যদি সাব্যস্ত করা যায় এ কোরআনই হতো লাকাল কোরআন এত জবাবটা উজ্জ্বল আছে অর্থাৎ যদি কোনো কিছু দ্বারা পরিবর্তন কোন কিছু করতে হতো এই কোরআন দিয়ে পরিবর্তন সবকিছু সম্ভব এটা আল্লাহতালা উল্লেখ করেছেন অর্থাৎ কোরআনের এমনই মাহাত্ম এমনই মর্যাদা যে এই কোরআন দিয়ে আল্লাহ তালা তিনি এই সবগুলি করতে করেছেন যেভাবে অন্যান্য কিতাবে কিতাব নাজির করার মাধ্যমে অনেক কিছু পরিবর্তিত হয়েছে তেমনিভাবে কোরআন দিয়ে তিনি এসবকিছু পরিবর্তন করতে এই কোরআন দিয়ে তিনি পরিবর্তন করবেন এটা আল্লাহতালা বলেছেন তাছাড়া এই কোরআন আল্লাহ তালার পক্ষ থেকে চ্যালেঞ্জ হিসেবে আছে জিন এবং এর মতো কোন কিছু আনতে পারেনি কোরআনে কারিমা আল্লাহ ছড়িয়ে দিয়েছেন বলুন যদি জিন এবং এন্স একত্রিত হয়ে এই কোরআনের মতো আরেকটি কিতাব আনতে চেষ্টা করে তবে তারা আনতে পারবে না যদিও তারা একে অপরকে সহযোগিতা করে এক কোরআন মতো কিতাব যেমন আনতে পারো তেমনি ভাবে দশটি আয়তো আনতে পারবে না যেমন আল্লাহ বলেছেন আমি তারা কি বলে যে এটা রটনা করেছেন আল্লাহ বলুন তাহলে দশটি সুরা তোমরা বানিয়ে নিয়ে আসো এরপর আল্লাহ বলছেন অন্য আয়তো বলেছেন ফাতু বিসুরাতি মিস্র দশটি তোমরা আনতে পারবে না তাহলে একটি সুরা তোমরা নিয়ে আসো এর করে সেটাও তারা আনতে পারবে না এর অর্থ হচ্ছে কেউ এর মত মাহাত্ম জানার পর আমরা কোরআনেকে কিছু নাম জানবো কোরআনে করিমের নামের মধ্যে একটি বড় নাম হচ্ছে ফোরকান আল্লাহ তালা কোরআনে করিমে তা নাম দিয়েছেন ফোরকান নাম দিয়েছেন অর্থাৎ হক এবং বাতির মধ্যে পার্থক্যকারী আল্লাহ তালা বলছেন তব أنزل أنز على عبده الفرقان لأكون العب... لعالمين نذيرا الله تعالى قرآن الكريم نازل کرسن فرقان نازل کرسن فرقان ترباندار فر نازل کرسن تيني قطوين باركتما قرآن لأكنام حد شه فرقان حاق ابن باطل المدى فتكو کري قرآن الكريم كي الله تعالى برهان نام ديسن پرامان نام ديسن الله تعالى برسن يا أيها الناس قد جاءكم برهان من الله আর হে মানব সম্প্রদায় তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে বোরহান এসেছে প্রমাণ এসেছে দলিল এসেছে সেটা তোমরা গ্রহণ করো কোরআন করিমকে আল্লাহ ভাবে নাম দিয়েছেন হক বলে আল্লাহ বলছেন এ তোমার কাওম হে নবী আপনার কাউম এটার উপরে এটাকে মিথ্যারোপ করতে চায় এটার উপর মিথ্যারোপ করে অথচ এটাই হক অর্থাৎ কোরআন হচ্ছে হক অন্যতো আল্লাহ তালা বলছেন ওয়াই হকুল এ কোরআন হচ্ছে হক এবং দৃঢ় সুদৃঢ় হক এই কোরআন সম্পর্কে আল্লাহ তালা হক হিসাবে ঘোষণা করেছেন কোরআনে করিম কে কোরআনে বিভিন্ন জায়গাতে হক হিসাবে কোরআনে করিম কে ঘোষণা করা হয়েছে অনুরূপ ভাবে কোরআনে করিম কে আল্লাহ করেছেন সেটা হচ্ছে নাবা উন মহা সংবাদ মহাসংবাদ আল্লাহ তালা বলছেন কুলহুয়া নবাউন বলুন কোরআন হচ্ছে মহা সংবাদ কোরআন করিম সম্পর্কে আল্লাহ তালা আরো বলেছেন যে এ কোরআন হচ্ছে বালাগ প্রসার এই কোরআন প্রচারের সামগ্রী আল্লাহ বলছেন হচ্ছে কোরআনের জন্য জিহাদান আপনি বেশি বড় জিহাদ করেন অর্থাৎ প্রচার করার মাধ্যমে আপনি জিহাদ করেন এই কোরআন আর এক নাম হচ্ছে বালাগ এই কোরআন আর নাম বালাগ কারণ এটা মানুষের কাছে প্রচার করা হয় এই প্রচারের দায়িত্ব আল্লাহ নবীদের দিয়েছেন এবং তার উত্তর সরিদেরকে সেটা দিয়েছেন কোরআন করিমের আরেক নাম হচ্ছে রোহ কোরআন করিম সম্পর্কে আল্লাহ তালা নিজেই বলছেন ওকে রোহিনা আর এইভাবে আমরা নাজিল করে থাকি আপনার উপরে রোহ আমাদের কাছ থেকে রোহ নাজিল করি রুহ যেভাবে মানুষের শরীরের মানুষকে গতিবিধি নির্ধারণ করে মানুষের শরীর রুহের মাধ্যমেই শুধুমাত্র জীবিত থাকে তেমনিভাবে এই কোরআন হচ্ছে রোহ মানব জাতির জন্য রোহ এই করান যে অনুসরণ করবে সে সঠিকভাবে পরিচালিত হবে সঠিকভাবে দুনিয়া এবং আখরাতে তার কর্মকাণ্ড সুন্দরভাবে পরিচালিত হবে হলে সে মৃতদের অন্তর্ভুক্ত সেই জন্য কোরআনে আল্লাহ তাল নাম মানুষরা তোমাদের কাছে তোমাদের অপর পক্ষ থেকে উপদেশ এসেছে সুতরাং কোরআনে করিমের আরেক নাম হচ্ছে উপদেশ কোরআনে করিম নাম হচ্ছে শিফা কোরআন করিম সম্পর্কে আল্লাহ বলছেন হু আলিল হুদম ও শিফা বলুন যারা ইমানদার তাদের জন্য কোরআন হচ্ছে হুদান এবং শিফা কোরআন করিমের এক নাম হচ্ছে হৃদায়ত আরেক নাম হচ্ছে আরেক নাম হচ্ছে আহসানুল হাদিস আল্লাহ বলেছেন আল্লাহ আহসানুল হাদিস নাজিল করছেন আহসানুল হাদিস উত্তম বাণী এই জন্য সাল্লাহ আসসালাম যখনই খোদ্ বলতেন খয়রুল হাদিস এ কিতাব আল্লাহ আল্লাহ আল্লাহর খয়রুল হাদিস উত্তম বাণী হচ্ছে আল্লাহর কিতাব আল্লাহ তার নিজে এটাকে বলেছেন আস্তান আল্লাহ আহসান হাদিস উত্তম বাণী হচ্ছে আল্লাহর কিতাব সবচেয়ে উত্তম বাণী পৃথিবীতে সবচেয়ে উত্তম বাণী আগের এবং পরের সমস্ত কিছুর বাণী যত বাণী আছে তাদের উত্তম বাণী হচ্ছে আল্লাহ তাল্লাহার বাণী এগুলি আল্লাহ তাল্লাহার বাণী কোরআনে কারিমের বিভিন্ন নাম আল্লাহ তালা কোরআনে করিমের বিভিন্ন গুণও কোরআনে করিমে আল্লাহ তালা উল্লেখ করেছেন তার কিছু গুণ হচ্ছে যে কোরআন হচ্ছে হাকিম সুবিজ্ঞ কোরআনের কোনো কথা কোরআনের কোনো কথা মানুষের কাছে কখনো প্রমাণিত হবে না যে এটা বাস্তব বিরোধী এমন কিছু প্রমাণিত হবে না বরং কোরআন যা বলেছে সেটা সুবিজ্ঞ এটা প্রজ্ঞাময় এটা বিজ্ঞানময় এই জিনিসটা কোরআনে করিম নিজের নাম দিয়েছেন বিজ্ঞানময়ালা গুণানিত অনুরূপ আজিজ হিসাবে গুণানিত করেছেন আজিজ শব্দের অর্থ হচ্ছে প্রিয় এক অর্থ আর এক অর্থ হচ্ছে প্রবল অর্থাৎ সেটাই সত্য এটার বাইরে আর কিছু নয় কোরআনে কারিমে আল্লাহ তালা সেটা সম্পর্কে বলেছেন এই হচ্ছে একটি কিতাব যা প্রবল পরাকান্ত যা সবকিছুর উপরে যার প্রভাব বিস্তার করে থাকে সে হচ্ছে কোরআনে করিম কিতাবকে আজিজ বলেছেন কোরআন করিমকে আল্লাহ বলে করিম হচ্ছেন সম্মানিত কোরআনে করিম হচ্ছে সম্মানিত এই কোরআন সম্মানিত সব দিক থেকে অর্থাৎ স্রষ্টার বাণী হিসেবে সম্মানিত মানুষের আমলগত হিসেবে সম্মানিত অর্থের দিক থেকে সম্মানিত সেটার সেটার সম সেটার অর্থ গুর রহস্য জানার দিক থেকেও সেটা সম্মানিত সুতরাং কোরআন হচ্ছে করিম কোরআনে করিমকে আল্লাহ তালা নাম দিয়েছেন কোরআন করিম কোরআনে করিম আরেক নাম দিয়েছেন আল্লাহ আল্লাহ আল্লাহ বলছেন বালহুয়া কোরআন মজিদ বরং সেটা হচ্ছে অতীব সম্মানিত প্রশংসিত একটি কিতাব সেটা হচ্ছে কোরআনে করিম সব জায়গায় সেটা প্রশংসা চলবে কিয়ামত পর্যন্ত সেটা প্রশংসা মানুষ করতে থাকবে কেউ তার মতো কোনো কিছু আনতে পারবে না সুতরাং কোরআন হচ্ছে মাজিদ এবং সেটা হচ্ছে সম্মানিত এবং সেটা হচ্ছে প্রশংসিত কোরআনের কারিম আরেক গুণ আল্লাহ তালা উল্লেখ করেছেন সেটা হচ্ছে আউিম আল্লাহ তালা বলছেন আমরা আপনাকে দান করেছি সপ্ত সব ঠাটটি আয় যা বারবার পড়া হয় এবং কোরআন যা মহান মহান বলে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন কোরআনের একটি গুণ হচ্ছে যে এটা মহান কোরআন আরেকটি গুণ হচ্ছে যে কিতা বশির এবং নাদির সুসংবাদ দানকারী এবং स्तारित बर्णना भाषा एम जर शिखते चाय तरण कुरानी बस हिसाब से खराब क्या करी कर लाइया बा तुल्फी कुरान पीछे कुरने करीम बिलते कुरने करीम आल्ला हिफाजत कर दीखिल प्रवेश কোরআনে করিম এমনই একটি মহান কিতাব এই কিতাবের উপরে আমাদের ইমান রাখতে হবে যেভাবে আমরা পূর্বে উল্লেখ করেছি সেভাবে এই মহান কিতাবের মহত্ব বুঝে এবং তার বিশেষত্ব সমূহ জেনে আমাদেরকে তার উপরে ইমান আনতে হবে এটাই আমাদের আজকে শেষ কথা আল্লাহ আমাদেরকে বোঝার তফিজ দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি